বাংলা সমাধান উজনা সিনা ফলাফলা মহমদানব্দ রসুল আউ্লাহ বিনজিম বিসম রহমা রহিম আপনাদের সেবাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও মুবরক আজ আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম হলো তাওবা ও ইস্তফার তওবা আমি যে করব আল্লাহর কাছে তো এটার মানে অঙ্গীকার যে আমি এই কাজে আর দ্বিতীয়বার যাব না পা বাড়াবো না আমি হাত দেব না এই জন্য তাহলে এর একটা বিশেষ নিয়ম বিশেষ একটা তালিকা ইসলাম আমাকে বলে দিয়েছে তাহলে এই কোনো মানুষ যদি কোনো মন্দ থেকে ফিরে আসতে চাই তাহলে তাকে তিনখানা জিনিস স্মরণে রেখে এগিয়ে আসতে হবে তিনখানা জিনিসের মধ্যে একটা জিনিসকে বলা হয় অনুশোচনা একে বলা হয় আরবিতে নাদামাত অনুশোচনার মানে হল এই যে কর্মটা করা হয়েছে তার উপরে লজ্জা বোধ করা তার উপরে নিজেকে ছোট বলে হেউ তুচ্ছ করা এবং মনের ভেতরে একটা এমন ভাব সৃষ্টি হওয়া আমি যেন নিজেকে কি করি তিরস্কার করি ছি আমি কেন করলাম এটা আমার করা ঠিক হয়নি এমন কাজটা আমার মতো মানুষ কেন করে দিল এইভাবে আমি যেন নিজের আত্মাকে একটু খারাপ দেখি আর আমি যেন তাকে মন্দ বলে জানি যে আমার দ্বারাই এই কাজটা কেন হয়ে গেল তো এইরকমের মনের ভেতরে যদি ভাব সৃষ্টি হয় তাহলে এটাকে বলা হয় অনুশোচনা প্রকাশ করা এটাকে বলা হয় অনুতাপ প্রকাশ করা শুধু শুধু মুখে বলবো যে আমি ফিরে এলাম আর আমার লজ্জাবোধ থাকবে না আমি মুখে দাবি করবো যে না আমি ওই কাজে আর নেই আমি সেদিকে আর পা বাড়াবো না অথচ আমার মনের ভেতরে অনুতাপ সৃষ্টি হচ্ছে না এটা কিন্তু চলবে না তার জন্য কোনো মানুষ যদি তওবা করতে চাই তা তাহলে তাকে এক নম্বর কাজ এটা করতে হবে যে তার কৃতকর্মের উপরে তাকে লজ্জা বোধ করতে হবে তাকে অনুশোচনা করতে হবে এক নম্বর অনুশোচনাহীন সে যদি তবা করে তাহলে সেটা আল্লাহর কাছে মার্জিত বলে আর আল্লাহর কাছে মার্জনা পাবে বলে এটা বিশ্বাস করা যায় না তাহলে এক নম্বর হয়ে গেল এটা দুই নম্বর হলো এই অনুশোচনার পরে তাকে বলতে হবে এটা হচ্ছে অঙ্গীকার এটা সে নিজের সাথে অঙ্গীকার করবে আমি অঙ্গীকার করছি আমি এটা মনে মনে ও আদা করছি যে আমি যেন সেই দিকে আর দ্বিতীয়বার না যাই তাহলে তিনখানা জিনিস সময় আমাকে স্মরণে রাখতে হবে একটা হলো অনুতাপ বা লজ্জাবোধ একটা হলো সেখান থেকে ফিরে আসা এবং তৃতীয় নম্বর হলো কি আমি জীবনে কাজ আর করব না আমি বলছিলাম কথাটা যে লজ্জাবোধ কাকে বলে লজ্জাবোধ শব্দটাকে যাকে আমি আরবিতে বললাম না দামাত এই মর্মে আপনাকে একটা কথা আমি সুজিয়ে দিই সুরা মায়েদার ভেতরে আলোচনা হয়েছে যে মানব জন্মের ইতিহাসে প্রথম যেটা দাঙ্গা সংঘটিত হয়েছিল তাহি ছিল হজরত আদম আলহ্লা তুয়াসাল্লামের দুই ছেলে হাবিল এবং কাবিল এই দুই ভাইয়ের মধ্যে অর্থাৎ একটা বিয়েকে কেন্দ্র করে যখন এই আলোচনাটা আসলো তখন দুই ভাই এক অপরের পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে গেল মানব সংখ্যা তখন সীমিত ছিল বলে বোনের সঙ্গে বিয়ে হওয়া যাইজ ছিল তো যেই বোনটাকে বিয়ে করার বিষয়ে দুজনের ভেতরে বিতর্ক শুরু হলো তো সেখানে অধিকার ছিল হাবিল বিয়ে করতে পাবে কাবিল বিয়ে করতে পাবে না তো কাবিল জোর দেখিয়ে বলেছিল যে না আমি বিয়ে করব। তো সেখানে হাবিল এবং কাবিলে যখন কথা কাটাকাটি হলো বাগ বিতণ্ডা হলো শেষ পর্যন্ত কাবিল একটা সাংঘাতিক কথা বলে বসলো যে আমাকে যদি তোমাকে মার্ডার করে দিতে হয় সেটাও শিকার কিন্তু আমি বিবাহ করবো কোরআনে করিমের ভেতরে আল্লাহ রাবুল আলামিন আলোচনা করেছেন যে ফতাহ আত্লা হু নফ কাত কী হে সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত করেই বসলো যে আমি আমার ভাইকে মার্ডার করব। মার্ডার করে দিয়েছিল মার্ডার করে দেওয়ার পর শেষে নিজের মরা ভাইকে কিভাবে তাকে দাফন করতে হয় সে অভিজ্ঞতা ছিল না এর আগে দেখা নেই জীবনে জানিনি যে কেমন করে লাশকে দাফন করতে হয় তো আল্লা রব্বুল আলমিন একটা কাক পাঠিয়েছিলেন সেই কাক আরেক কাকের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত একজন আরেকজনকে মেরে দিয়ে পা দিয়ে মাটি খুঁড়ে সে এক কাক আর কাককে পুঁতে দিয়েছিল সেখান থেকে শিক্ষা নিয়েছিল কাবিল যে একটা কাক যদি পাখি হয়ে তার আরেক সঙ্গীকে মেরে দেওয়ার পর পা দিয়ে মাটি উঠিয়ে সে যদি সেখানে দাফন করতে পারে তাহলে আমি একটা মানুষ হয়ে কেন কাজ করতে পারি না তো এই যে কৃতকর্ম করেছিল তখনই সেখানে বলা হয়েছে ফাসবাহামান তখনই সে লজ্জাবোধকারীদের মধ্যে একজন হলো তার মনের ভেতরে লজ্জা চলে আসলো যে আমি কাজ তো যা করেছি এটা ভুল করেছি এক তারপরে আবার আমি আমার ভাইয়ের মরা লাশকে নিয়ে বসে আছি তার সৎকার করার কোনো ব্যবস্থা আমি করছি না দুই এইভাবে আমি যে করে চলে যাচ্ছি তা আমি লজ্জাবোধ করছি তার মানে তার লজ্জাটা এবং লজ্জা বোধটা খুব বেশিভাবে জাগ্রত হলো যে সত্যি আমি এই মন্দ কাজ যদি না করতাম তাহলে এত ভয়াবহ পরিণামের মুখ আমাকে দেখতে হতো না তাহলে এই যে লজ্জা বোধটা প্রথমে হয়ে গেল হয়ে গেল। কিন্তু তারপরে আর হবে না বলে এটাই হচ্ছে তার অঙ্গীকার যেন আর আমার দ্বারা এই কুকাজ না হয় হাদিস রসুল প্রমাণ করে সেটাকে জাদুল খাতিব গ্রন্থ থেকে আমি বলছি এ হাদিসটা হচ্ছে হাসান প্রকৃতির তাতে বলা হয়েছে একজন মানুষ সে যদি তবা করে সে তবা করার সাথে সাথে ওই কৃতকর্ম থেকে বা কুকর্ম থেকে নিজেকে সরিয়ে আনতে না পারে তাহলে তার সম্বন্ধে আল্লাহ রাবুল আলমিন নাবি বলছেন ইন্না মিনাল মোস্তাহাজ ইন বেরব্বিহি তাহলে এই লোকটা তার প্রতিপালকের সঙ্গে ঠাট্টা করছে ব্যঙ্গ করছে বিদ্রুপ করছে সে রহস্য করছে এর মানে কি এর মানে হলো এই অপকর্ম করে যাবে আর অন্যদিকে সে তা করে যাবে এটা কোনোদিন হয় না অপকর্ম হয়েছে আর হবে না বলে অঙ্গীকার আর সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া বিরত থাকা তাহলে সে হলো খাঁটি তবাকারী আর যদি এদিকে তার চলতেই থাকে আর এদিকে মুখ দিয়ে বলতেই থাকে তাহলে তওবার জন্য যে তিনখানা শর্ত দেওয়া হয়েছিল যে এটা না হতে গেলে কোনোদিন তওবাকে কবুল করা হয় না তাহলে অবশ্যই সে তবা কবুল হবেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বরং তাকে বলা হচ্ছে কি যে সে রহস্য করছে আল্লাহর কাছে এ আমি এ কাজ করব না বলেছে সে অঙ্গীকার করলো আবার সে কাজটাকে করে বসলো তো তাহলে এটা কোন ধরনের তহবা হলো অতএব যে কোনো তহবাকারীকে এই কথাটা মনে রাখতে হবে সবসময় যে আমি যেন নাউজুবিল্লাহ আমার মালিক আল্লাহকে আমার প্রতিপালক রব্বুল্লাহ আলামিনকে তার সঙ্গে আমি যেন এই ঠাট্টা ব্যঙ্গবিদ্রুপ না করি আর এইভাবে যেন আমি আর একটা দোষে দূষিত নিজেকে না করে তুলি এটির দিকে আমাকে সব সময় খেয়াল রাখতে হবে বন্ধুরা আমার আমাদের মধ্যে তওবা আছে একটা কর্মকে দশবার করি আবার দশবার করে আমরা তওবা করি এই তওবার কোনো যুক্তি নেই তবা হওয়ার পরে কেন সেই কর্মটা দ্বিতীয়বার হবে না হয় তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ আমি এটা তবা করেছি আর যদি ঠিক আমি আমার চালে हमें चलने गमने जेल से ही आजे माझे बार करज़ आल्ला तौबा करता हेल्ले एट सत्यार ही आल्ला नब्बे हाथी से प्रमाण करलम एक, एक आगे अपना के रहस्य करा तो सत्य रहस्य करा रबर संगे रहस्य करना ये जो दाबी करी ते ये चलते गए एक भाईर संगे जी को विषय विवाद है আমার কোন একটা ভাইকে নিয়ে যদি কোন একটু দাঙ্গা বা ফাসাদ বা একটুখানি কিছু ঝগড়া হয়ে যায় সেই ক্ষেত্রে আমি যদি তার হাতে হাত দিয়ে আমি যদি তার কাঁধে হাত লাগিয়ে আমি তার বুকে বুক লাগিয়ে যদি বলি ভাই যা হওয়ার ঘটে গেছে আর এ কাজ হবে না এইরকম অন্যায় আমি আর যাব না এই বলে সেদিন আমি তার সঙ্গে অঙ্গীকার করলাম আর তার সামনে আমি ওয়াদা করলাম আর দুই দিন পরে যদি আবার সেই ব্যবহার সেই আচার আচরণ তার সামনে আমি প্রদর্শন করি তাহলে এটা কি ধরনের বন্ধুত্ব এবং এটা কি ধরনের আমার লজ্জাবো নিশ্চয়ই আমার ভেতরে কালী আছে আমি এখনো নিজেকে পরিষ্কার করতে পারিনি সুপ্রিয় দর্শক বিষয়ে আমার কথা আছে সামান একটা বিরতির পরে আবার ফিরে ইনশাল দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 मृत्यु कमनाते ही चाहे तब जान हिमा के जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर मृत्यु दिन राकाल और सन्धाय जेनेबीरा चादा बेचे थकते चान कबीरा गुना जुग दिन देख गुना पर প্রিয় দর্শক আপনাদের সামনে আবার ফিরে এলাম যে বিষয়ে কথা বলছিলাম যে তিনখানা জিনিসকে নিজের ভেতরে আগে সাব্যস্ত করে আর পর আমি তওবার দিকে এগিয়ে আসব। এবার সেটা কবুল হবে না হবে মহান আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপার কিন্তু তা বলে যেখানে সেখানে সবসময় তওবা করা এটা মুন্দ নয় আমি তো জানি না আমার মালিক কখন সেটাকে গ্রহণ করবেন যেখানে আমার জানা নাই সেই হেতু আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন আমি আমার প্রভুর কাছে তওবা করতে পারি তাহলে তার জন্য অবশ্যই যদি আমি মনের ভেতরে এটা নিশ্চিত আশা করি যে আমার তওবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হচ্ছে না হচ্ছে না এই ব্যাপারে খানিকটা নিজের ভেতরে যদি মানে নিশ্চিন্ত মন হতে চান তা তাহলে কিছু জায়গাকে আমাদেরকে বেছে নিতে হবে এই জায়গাগুলো সম্বন্ধে আল্লাহ নবী জনাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলী ওয়া সাল্লাম দিয়েছেন जहां, एगी एगी जो हाँ ये सब क्षेत्र यग भंगीमई जी आल्लर काबाला जाए तो तेल से कबूल विशेषकर बेचे नहीं तेल रतर बेल तौबा कबूल हवार सब चाहते मुनासीब समय और यहाँ हे सब चाहते उन्नत और सब चाहते भलो सारा जगतवासी घुमा हमार परिवार घुमा সবাই যখন ঘুমিয়ে পড়বে ঠিক সেই অবস্থায় যদি আমি আমার প্রভুর কাছে একাগ্রচিত্তে তওবা করার জন্য এটা মসজিদকে বেছে নি। আর সেই নিরিবিলিতে বসে নামাজ পড়ে যদি আমি তার কাছে কাতর কণ্ঠে আমি তওবা পেশ করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাকে ফিরিয়ে দেবেন না এটা আমাকে আশা রাখতে হবে এটা আমাকে ভরসা রাখতে হবে কেন এই সময়টাকে বাছা হলো যে একাগ্রতা এবং মনের ভাবটা নিরিবিলিতে যত সুন্দরভাবে আমরা প্রকাশ করতে পারবো দিনের বেলায় সে একাগ্রতা সৃষ্টি হবে না হয়তো আমার সামনে বন্ধু চলে আসতে পারে আমার সামনে ছেলে চলে আসতে পারে আমার সামনে আমার স্ত্রী চলে আসতে পারে তখন আমার একাগ্রতাটা ছিন্ন হয়ে যাবে আর রাতের নির্জনে যখন বসে বসে আমি আমার আল্লাহকে বলবো তো সেই সময় আমার মধ্যখানে কেউ আর তৃতীয় ব্যক্তি আসবে না অতএব আমি যে মন নিয়ে কথা বলছিলাম আর যেই মন নিয়ে আমি আমার আল্লাহকে ডাকছিলাম সে একাগ্রতা ছিন্নও হবে না আমার প্রভু আমার দিকে দেখে দয়া করবেন এবং আমার তে কবুল করবেন এই মর্মে আল্লাহ নবী আর একটি হাদিস বলেছেন মান আরাদা মন আরু এটা একটা বিশাল বড় দিক এটা খুব ভাববার মতো জিনিস মানুষ যদি মনে করে যে সে যে পাপের পঙ্কিলতায় ডুবেছে এবং পাপের সাগরে যে হাবুডুবু খাচ্ছে তার এই পাপ রাশিকে সে যদি হালকা করতে চায় তার এই সমস্যাটাকে সে যদি জটিল না করে বরং এটাকে খুব সহজে যদি সলভ করে নিতে চায় তাহলে তার জন্য আরেকটা সুন্দর উপায় হচ্ছে কি যে সেটাকে স্বীকার করা ফাল ইয়াজকুর জমবাহু এর মানেটাই হচ্ছে তাকে নিয়ে আলোচনা করা এ নিয়ে অনেক ওলমায় দিন দ্বিমত পোষণ করেছেন যে সেটাকে কি ব্যক্ত করতে হবে আল্লাহ রাবুল আলমিনের সামনে যে হ্যাঁ আমি দিনে অমুক তারিখে অমুক সময়ে আমি এই কাজটা করেছিলাম তো এইভাবে তাকে ব্যক্ত করতে হবে মুখ দিয়ে না শুধু তাকে মনে মনে সেটাকে স্মরণ করে নিতে হবে তাহলে এ নিয়ে দ্বিমত থাকতে গেলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যখন আমি আমার মালিকের সামনে এসেছি এখানে আর কেউ নেই তৃতীয় এখানে আর কোনো মানুষ নেই কোনো জন কোনো লোক নেই যে আমার কথাগুলো শুনছে যেহেতু নির্জন রাত্রে আমি আল্লাহকে ডাকতে বসেছি তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে যদি মনে মনে ব্যক্ত না করে আমি তাকে যদি আমার ভাষা দিয়েই ব্যক্ত করি তাহলে অসুবিধার কোনো কারণ নেই আমি আমার মালিকের সামনে আজকে আমার মনের কথাগুলোকে ফুলেই বলবো বলে সেই পাপকে যদি আমি আলোচনা করে বসি যে মালিক আল্লাহ তুমি আমাকে দেখেছিলে আমি অমুক দিন অমুক সময়ে এই অন্যায়টা করেছিলাম তুমি জানো আমি জানি এই কৃতকর্মের জন্য আমি আজ তোমার কাছে লজ্জাবোধ করে আমি অনুশোচনা প্রকাশ করতে এই নির্জনে বসেছি তুমি আমাকে মাফ করে দাও তাহলে এই যে তও বা কবুল করাবার জন্য একটা শ্রেষ্ঠ উপায় আল্লাহ নবী বলে দিয়েছেন এটাকে আমরা অবশ্যই গ্রহণ করে নিব আর এটা একটা সত্যি মাথায় আসার মতো কথা এবং আমাদের বিবেকে লাগছে এই কথাটা সত্যি মনে মনে আপনি ভাবছেন বটে কিন্তু আমাকে অত্যন্ত বিবেক সম্মত মনে হচ্ছে কোনো রকমের এখানে আমি ভুল ভ্রান্তি বা বিবেক অসম্মত এটা আমার মনে লাগে না কেন এটা তো হতেই পারে মালিকের সামনে যদি দুঃখের কথাটা বলাই যাই কিন্তু কর্মের কথাটা যদি উল্লেখ করাই যায় তাহলে তার মনের ভেতরে এই কথাটা জাগতেই পারে যে লোকটা যখন এসেছে যখন এত কাকুতি মিনতি করছে ঘটনাটা সম্পর্কে সে যদি এতটাই কি হয় লজ্জাবোধ করে তাহলে যাক একে মার্জনা করে দিতে হবে তাহলে এইরকম সিচুয়েশানটা তৈরি হয় তার সামনে ব্যক্ত করার পরে তার আগে হয় না অতএব সেটাকে ব্যক্ত করাই ভালো আমি মনে করি তাহলে আল্লাহ রাবুল আলমিনের কাছে আর কিছু উপায় আছে নির্দিষ্ট কিছু জায়গা আছে কোরআন হাদিসকে যারা নিয়ে ঘাটে তারা দেখেছে ঠিক সেইখান থেকে এই কথাগুলোকে আমরা উপলব্ধি করেছি বলে আমার শ্রোতা সামনে এগুলোকে পেশ করে দিচ্ছি কবুল হয় তাহলে তার জন্য নির্দিষ্ট জায়গা কি কি এমন কিছু জায়গা আছে যেমন আল্লাহ রবি বলেছেন হাদিসের ভেতরে যে কোনো মানুষ জুমার দিন আজান হয়ে যাওয়ার পর এবং ইমাম সাহেব খোদবা দেওয়ার জন্য মিমবারে পা রাখবেন এই সময়খানির মাঝখানে যে ব্যবধানটা গত হয়ে যায় সংক্ষিপ্ত সময়কাল এই সংক্ষিপ্ত সময়কালে যদি মানুষ আল্লাহ রাব্বুল আলালামিনের কাছে আজিজিয়েনকে শারি করতে পারে খুব আকুলি বিকুলি করে যদি আল্লাহকে বলতে পারে তাহলে এই সময়টাকে বহু মূল্যবান সময় বলা হয়েছে তখন আমার কথা আল্লাহ তাল্লাহ কবুল করতে পারেন এবং আমি আল্লাহর কাছে আমার কথাটাকে মানিয়ে নিতে পারি এটা একটা উত্তম সময় ঠিক সেই রকমই হাদিসের ভেতরে আরও এসেছে যেমন আল্লাহ নবী বলে দিয়েছেন যে আরাফা এমন একটা স্থান ময়দানে আরাফাতে গিয়ে সেখানে যদি মানুষ আল্লাহর কাছে আকুলি করে তার কৃত কর্মকে সব কিছুকে আইনার মতো সামনে তুলে ধরে সে যদি এক এক করে স্মরণ করে এবং সে যদি মনে মনে এটা কথা ভেবে নাই যে হে আল্লাহ আমার গায়ে সাদা কাপড় চাপানো আছে আমার মনটি সাদা যেমন আমার গা সাদা যেমন আমার পোশাক সাদা তেমনি আমার ভেতরটাও সাদা আমি এই সাদা মন নিয়ে এই সাদা কাপড় গায়ে করে এই ফাঁকা মাঠে এই রোদের তাপে আমি তোমার কাছে একমাত্র মালিক মনে করে আমি ফরিয়াদই কণ্ঠে বলছি যে আমার এই অসুবিধা আছে আমি এই এই করেছি এখান থেকে আমি প্রত্যাবর্তন করছি আমি পুনর্বার সেদিকে ফিরে যাবো না অঙ্গীকার করছি তাহলে তুমি আমাকে আমার তবা কবুল করবে কিনা আর আমাকে মার মার্জনা তুমি দেবে কিনা তার এই বলে এই এইরকমই স্থানে যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে ব্যক্ত করা যায় তাহলে আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দেবেন এগুলো হয়তো সব ক্ষেত্রে আসে না সবজনের ভাগ্যে আসে না যারা যারা টাকা পয়সা খরচা করে ঠিক সেই ময়দানে যেতে পায় হজ সম্পাদন করার মতো যাদের ভেতরে ক্ষমতা আছে তারাই হয়তো সুযোগগুলো পায় ঠিক এই রকমই আরও আছে তো মকামি ইব্রাহিমের কাছে গিয়ে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ে সেটাও নেক জায়গা সেটাও ভালো জায়গা সেখানে গিয়েও মানুষ ব্যক্ত করতে পারে তার মনের কথা আর আরও একটি জায়গা বলা হয়েছে যেগুলো কাবা গৃহকে কেন্দ্র করে আসে যারা আজ পর্যন্ত কাবার দর্শন পাননি যাদের সৌভাগ্য এখনো হয়নি তো তাদের তো আর কিছু বলার নেই আল্লাহর কাছে দোয়া করব তারা যেন খুব তাড়াতাড়ি সেই সৌভাগ্য অর্জন করতে পারেন কিন্তু তবে জেনে রাখাটা ভালো যে কাবাগৃহের দক্ষিণ পার্শ্বে যে একটি কোনা আছে একটি কোনাকে বলা হয় দক্ষিণ পশ্চিম কোনাকে বলা হয় রুকনি আমানি এবং পূর্ব দক্ষিণ কোনাটাকে বলা হয় সেটা হলো হাজের আসওয়াদ। সেই দুই কোনার মাঝখানের জায়গাটুকুতে যখন মানুষ চলে তে তখন মানুষ আল্লাহর কাছে যদি তৌবা করে এবং বিশেষ করে যদি ফরিয়াদি কণ্ঠে কাতর কণ্ঠে আল্লাহ তাল্লাকে নিজের দুঃখের কথাগুলোকে বলে তো তাহলে সেই জায়গায় তার তওবা কবুল হয় সেই স্থানটা এত সম্মানিত এমনিতে পুরো তোয়াফটাই তো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু তা বলে এই স্থানটাকে চিহ্নিত করে দেওয়া যে এই জায়গায় যদি পৌঁছিতে পারে এবং কেউ যদি রুকনে আমানিকে ছুঁয়ে নিতে পারে বা হাজারে আসওয়াদকে যদি ছুঁতে পারে এবং সেই মুহূর্তে যদি তার মুখ থেকে ব্যক্ত হয় এই কথাগুলো তবার বিষয়টা যদি আসে তাহলে সেইখানেও তাকে ভরসা দেওয়া যাচ্ছে খুব জোরের সঙ্গে যে তার তৌবা আল্লাহ রবুল আলমিনের কাছে কবুল হবে কবুল হয় এবং আর একটি জায়গা সেখানে বলা হয়েছে সেও কাবাগৃহকে কেন্দ্র করেই কিন্তু কাবা ছাড়া নয় কাবার প্রাঙ্গণেই আছে কাবার গায়েই আছে তার ফজিলত হাদিসের ভেতরে এসেছে অত বিস্তারিত না বলে সংক্ষেপে শুধু একটা কথা বলি যে কাবা ঘরের পূর্ব দিকে দেখা যাবে মানুষ বরাবর উঁচু পরিমাণ একটি জায়গা তো সেই জায়গাটাকে বলা হয়েছে হাদিসের ভাষাই মুলতাজম এই অংশে মানুষ যদি হাত রেখে আল্লাহ রবুল আলমিনের কাছে ফরিয়াদি কণ্ঠে কাতর কণ্ঠে ওই স্থানে হাত রেখে দিয়ে বুক ভরা আবেগ এবং চোখে পানি নিয়ে যদি আল্লাহ রবুল আলমিনের সামনে এই কাতর কণ্ঠে বলতে পারা যায় নিজের বেদনার কথাগুলো কর্মগুলোকে। তাহলে সেই স্থানটা এমন একটি স্থান যে যেখানে আপনাকে গ্যারেন্টি দেওয়া যাবে যে হ্যাঁ যে তোমার তবা আমার কাছে কবুল হচ্ছে তাহলে এমন স্থানগুলোকে যদি আমরা কঠোরভাবে ফলো করি যারা যান যাদের এই সৌভাগ্য হয় তারা হয়তো সেদিকে লক্ষ্য রাখেন না দুর্ভাগ্যের কথা এবং এটা আফসোসের বিষয় এটা এখানে প্রসঙ্গ নয় তবুও বলে দিই যে তোফ চলাকালীন প্রত্যেকটি তফে তো আলাদা আলাদা আলাদা আলাদা কোনো দোয়া আল্লাহ নবী হাদিসের ভেতরে এমন উল্লেখ করে দেননি যে কোনো দোয়াই আমি করতে পারি যে কোনো আরাধনা আল্লাহর কাছে রাখা যায় যে কোনো প্রার্থনা যে কোনো মোনাজাত আমি তোফের কালে রাখতে পারি কিন্তু এই বেঁধে দেওয়া কিছু কাল্পনিক কথাগুলো যখন আমরা কাগজে বা কোনো ওই রকম কিতাবে দেখি তখন সেই দোয়াগুলো বলার চক্করে আমরা পড়ে থাকি বিশেষ বিশেষ দোয়াগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই দোয়াগুলোকে বলে আমরা এমন বেমালুম ভুলে যাই যে আমরা হয়তো আমাদের নিজের উদ্দেশ্যটাকে তখন পাই না অন্যদিকে আমাদের খেয়ালটা চলে যায় অতএব উচিত হবে যে যারা এই সমস্ত জায়গাগুলোকে পাই একবারই পাই জীবনে পাঁচবারই পাই জীবনে তাহলে সেখান থেকে যেন তার লাভটাকে উঠাবার চেষ্টা করে जो आल्ला तुम्हारे तौबा करबा के ग्रहण करो कबुल करो अल्लाह रबुल आलमीनाबा कर शर्त आर्त गो ना होते गा कबूल होना आल्लाब कटा शर्त के जी पुरो कर दे मन थी तौबा करी तेल केड़ डिग्री देवा कमल्ला जम्बालाहू যেন কি মানুষটার কোনো গুণাই নাই যেন কি মানুষটার কোনো পাপ নেই তাহলে এর জন্য আমাকে কতটা স্বচ্ছতা হতে হবে যে যেই স্বচ্ছতা নির্ভর করবে আমার পরবর্তী জীবনের উপরে যে আমি কতটা স্বচ্ছ হতে পারলাম সুতরাং আমি ঠিক সেভাবে প্রস্তুতিটা নিয়ে আগাতে পেরেছি না মুখে মুখে আমি দাবি পর্যন্ত সীমিত রেখেছি অতএব দবার দিকে লক্ষ্য রেখে আমাকে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুরা আমার এই মর্মে আর একটি কথা বলি আল্লাহ রবুল আলমিন বলছেন ইয়া ইহলাজিনু तूबु लाहे, नसूहा कैसे जुदी तौबा करते तो तौबा जना है की खालिस नसूहा होते निेजाल होते एर भेतरे को रकम रेयकारी एर भेतरे को गोपनियता कि এমন কিছু মনের কথাকে বাকি রেখে দিয়ে বা এমন কিছু ধ্যান ধারণা খেয়াল যাকে আল্লাহ রব আলীন সমর্থন করেন না রকম কিছু কুট কথাকে মনের ভেতরে লুকিয়ে রেখে যদি আমি তওবা করি তাহলে সেটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না এই জন্য আমাকে প্রথম শর্ত হচ্ছে কি তাওবা তার হা আমাকে তওবা করতে হবে আল্লাহর কাছে তা একেবারে খালিশ একেবারে পবিত্র পানি যেমন কি হয় খালিশ হয় পানির ভেতরে কোনো ময়লা মাটি থাকে না নির্ভেজাল থাকে এবং নিষ্কলস থাকে तेमनी मन कथा कि आल्ला रबुल आलमीन का आराधना की स्वच्छ ए परिष्कार जेमन आल्लाम पानी के परिष्कार मन नहीं पर मन साथ कथा अल्लाह रबुल आलमीन सामने रखा जाए तक आल्ला तला कबुल करबें और कबुल आल्लास्त्रार मत को उपाय ये दें सूतरा मानुष जदि বেকফি করে কোনো মানুষ যদি জেহালতের বশবর্তী হয়ে এমনটা কাজ করতে যায় যে আমি পরীক্ষা করে দেখব যে আল্লাহ তালা আমার তবা কবুল করেছেন না করেনি তার পহিলা নম্বর প্রমাণ হচ্ছে এটাই যে এটা আমার কাছেই আছে আমি কি তবা করার পরে যে সমস্ত শর্ত আল্লাহতালা বলেছিলেন তাকে কি আমি লঙ্ঘন করেছি যদি আপনি বলেন না আমি লঙ্ঘন করিনি আমি এই সব কথাগুলোকে যা বলেছিলাম আল্লাহর সামনে তাকে আমি একটাও ভাঙিনি এখন পর্যন্ত আমি আমার কথার উপরে কায়েম এবং দায়েম আছি তাহলে আমি যদি তবার পরিপ্রেক্ষিতে যেগুলো শর্ত আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে তাকে যদি আমি লঙ্ঘন করে না থাকি শর্ত যদি পূরণ করে থাকি তাহলে আল্লাহতালা বলছেন আমি রব হিসাবে আমি আমার শর্ত পূরণ করবো যে তোমার তওবাকে আমি কবুল করে নেব। আর কেউ যদি বলতে চাই যে আমার তবা কবুল হলো কি না আমি জানতে চাইবো আল্লাহর কাছ থেকে তা আল্লাহ তালার কাছ থেকে জানবার জন্য আমাদের কাছে এমন কোনো উপায় আজ পর্যন্ত কেউ আমাদের বাতলে দেয়নি आज पर्तर मुख्य जेने पर हाँ यीटा देखा जो तौबा कबुल करब तईे देवी परल्लम ना एट कई तौबा कबुल हारे साथ जी ता कबुल्लहर का आराधना करार्ज एवं आल्लर का आकुली बिकुलि मिनती रखार जो তার একটা আলাদা লাভ আছে সে লাভ থেকে কিন্তু আমি বঞ্চিত হব না আল্লাহ রবুল আলমিন আমাদের তওবা যেন কবুল করেন এই আবেদন দেখে ইতি টানছি আল্লাহ হাফিজ ওমা আলাই ইক ও আলাইকুম হিসাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যেই জন্য ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই কি উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য ছিল সব কাজের নির্দেশ দিবে যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বদায় সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে कैमन छह अलसल्लम कथावृत्ति विश्वमयर क्रम विकास मंगलवार शनिवार रुन सम्प्रचार सकाल साढ़े छंगेजन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 जयंत डर जर न देखांगी नातिनी कल रत साढ़े सात टाइपन सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगलाय